रात साढ़े सारे अपन सम्प्रचार सकाल साढ़े नटाय बांगलेश বাংলা মানবতা সমাধান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 পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা আমাদের এই প্রোগ্রাম উপভোগ করছেন তাদের সকলকে আহলান ওয়া সাহলান তাদের সকলকে ধন্যবাদ এবং মবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা যেসব ঘরে রহমতের ফেরস প্রবেশ করেন না সুধু দর্শক ইতিপূর্বে বেশ কয়েকটি পর্বে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম যে আল্লাহ সুবাহান তাল রহমত তথা দয়া এটি আমাদের জীবনে বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি একটি অনুসঙ্গ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ রহমত ছাড়া আমরা পৃথিবীতে সুখে শান্তিতে ভালোভাবে কোন অবস্থাতেই বিচে থাকতে পারব না একইভাবে আমাদের পরকালেও প্রতিটি পদে পদে আল্লাহ তালার রহমতের আমরা মুখাপেক্ষী সময়ত ভাইরা আল্লাহ সুহাত আল্লার গুণবাচক নামগুলোর ভিতরে একটি হলো রহমান আরেকটি হলো রহিম এবং আল্লাহ আল্লাহতালার রহমত এবং দয়া প্রকাশক আরেকটি নাম হলো রৌফ সময়ত ভাইয়রা একই বা পাশাপাশি মৌলিকভাবে একই অর্থবিশিষ্ট আল্লাহ আল্লাহতালার তিন চারটি নাম আল্লাহ তালা রেখেছেন এখান থেকে আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে আল্লাহ সুহান তালা মূলত অনেক অনেক দয়া করেন হাদিসে আর্সেলসুল্লাহ সাল্লসাল্লামে সাত করেন আল্লাহ তালা দয়াকে একশত ভাগ এ ভাগ করেছেন তার ভিতরে এক ভাগ দয়া দিয়েছেন আল্লাহ তালা পৃথিবীর সমস্ত সৃষ্টির মাঝে যার মাধ্যমে একজন মা তার সন্তানকে কি পরিমাণ দয়া করে আমরা জানি একজন মানুষ অন্য মানুষের প্রতি কী পরিমাণ দয়া করে আমরা জানি সকল সৃষ্টি প্রাণী মানুষ সকলের মধ্যে আল্লাহতালা যত দয়া দিয়ে রেখেছেন এটি হলো সকল দয়ার একশো ভাগের একটি ভাগ আর অবশিষ্টের সমস্ত আল্লাহ আল্লাতলা নিজের জন্য রেখেছেন শুধু দর্শক আল্লাহ সব তালার দয়া কত বেশি আমরা এহাদিস থেকেও উপলব্ধি করতে পারছি আল্লাহ রব্লা আলমিন তিনি দয়ালু অতি দয়ালু পরম করুণাময় তিনি দয়া করতে চান দয়া করার জন্য তিনি প্রস্তুত আমরা তার দয়া পাওয়ার জন্য আমাদের আমাদেরকে কিছু কাজ করতে হবে তে একটি বিষয় নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি সে বিষয়টি হলো তালার দয়া পাওয়ার জন্য প্রতিবন্ধক হতে পারে এমন কোন কাজ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করতে হবে শুধু দর্শক সেরকম কাজগুলো এর ধারাবাহিকতায় আজ আমরা একটি অন্যায় কাজ এর আলোচনা করব যেটি আল্লাহ আল্লাহতালার রহমত আল্লাহতালার দয়া তথা করুণা থেকে আমাদেরকে বঞ্চিত করে যার কারণে আল্লাহতাল রহমতের ফেরিস্তা আমাদের বাসাবাড়িতে আসেন না সমৃত দর্শক আল্লাহ তালা তার রহমত নিয়ে বিশেষ ফেরিস্তাদেরকে প্রেরণ করে থাকেন বা বাসাবাড়িতে স্থাপনাগুলোতে আমাদের ঠিকানায় আমাদের বসত বাড়িতে কিন্তু সেখানে যদি এমন কোন কাজ আমরা করি এমন কোনো বিষয় আমরা রাখি যেটি আল্লাহ আল্লাহতালার ফেরিস্তাগণের প্রবেশের জন্য বাধা হয়ে দাঁড়ায় তাহলে সে আমরা যতই আশা করি না কেন আল্লাহর পক্ষ থেকে আমরা অর্জন করবো না আল্লাহ দিতে চান কিন্তু আমাদেরকে নেওয়ার জন্য শুধুমাত্র এ সমস্ত দয়া বিরোধী আল্লাহ তালা রহমত বিরোধী কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে যেসব কাজ করলে আল্লাহ লত এবং গজবাসে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে তাহলে আমরা আল্লাহ তালার দয়া পা লাভ করবো এবং হাদিসে স্পষ্টভাবে যে সমস্ত কাজ করলে আল্লাহর ফেরেস থাকুন বাসাবাড়িতে প্রবেশ করেন না বলে বলা হয়েছে অর্থাৎ রহমতের ফেরেসা প্রবেশ করেন না সে সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে শুধু দর্শক আজ আমরা আলোচনা করবো ঘুষ প্রসঙ্গ রাসুল্লাহ সাল্লাহ সাদ করেছেন যেটি মুস্তাদ হাকেমের ভিতরে আসছে যে লাহ রাশি উলমুরতে আল্লাহ তালা ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতা উভয়ের পরে আল্লাহ তালনদ এবং অভিশাপ তথা গজব আল্লাহ তালা নাজিল করে অর্থাৎ যে কোনো কাজ সিদ্ধ করার জন্য যে কোনো কাজ হাসিল করার জন্য যিনি ঘুষ দিচ্ছেন তার উপরে এবং যিনি ঘুষ গ্রহণ করছেন উবপরে আল্লাহ তালত এবং গজব নাজিল হয় আর বোলা বাহুল্য আল্লাহ লনত এবং গজব যদি নাজিল হয় তো সেখানে রহমত আসতেই পারে অতএব যারা ঘুষ দেওয়া নেওয়ার অভ্যাসে অভ্যস্ত যারা ঘুষের সঙ্গে নিজেকে স্বাভাবিক করে নিয়েছেন যাদের জীবনটি ঘুষের উপর দাঁড়িয়ে আছে তারা আল্লাহ তালা রহমত কিভাবে আশা করেন মতো দর্শক আজ মুসলিম সমাজে আজকে মুসলিম পরিবারগুলোতে আজকে মুসলিম হিসেবে আমাদের জীবনগুলোতে আমরা কোনো প্রকার দয়া বা রহমতের ছিটা খুঁজে পাই না আমরা নিজেরা যতটা চেষ্টা করছি যুদ্ধ করে চলেছি আমাদের জীবনকে সুখী করে তোলার জন্য তার সিকি ভাগও আমরা সুখ পাচ্ছি না এর মূল কারণ একটাই যে আল্লাহ সহ দয়া অর্জনের উপযোগিতা আমাদের নিজেদের ভিতরে আমরা সৃষ্টি করতে পারিনি আসুন এই ভয়াবহ একটি অন্যায় ঘুষ দেওয়া নেওয়া থেকে আমরা দূরে থাকি। সমাজ দর্শক যারা অন্যায় করেন অন্যায় করতে করতে তাদের মনের ভিতরে এমন একটা অবস্থার সৃষ্টি হয় হাদিসে আসে একটি অন্যায় করার ফলে তার অন্তরে একটি কালো দাগ পড়ে আরেকটি করলে আরেকটি পড়ে এভাবে হইতে হতে তার গোটা অন্তরটি ছেয়ে যায় কালো দাগে একটি আয়নার উপরে ময়লা পড়লে সে আয়না দিয়ে যেরকম ভালো মন্দ কোনো কিছু বোঝা যায় না তার অন্তর থেকে ভালো মন্দ বোঝার শক্তি সে হারিয়ে ফেলে আজ আমরা যারা এ সমস্ত ভয়াবহ হারাম কাশসমূহের আলোচনা হাদিস এবং কোরআনের আলোকে শোনার পরেও তা থেকে বিরত হওয়ার মতো সৎসাহস আমাদের ভিতরে সৃষ্টি হচ্ছে না যাদের অন্তর একটু প্রকম্পিত হয় না যাদের অন্তরে ভয় আসে না তাদের অন্তরগুলোর সম্পর্কেই সেহাদিস রসুল্লাহ সাল্লামে বর্ণনা করেছেন যে অপরিচ্ছন্নময় আয়নার মতো তাদের অন্তর হয়ে গেছে এ অন্তরে ভালো আর মন্দ কী এটা বোঝার শক্তি বোধ ক্ষমতা তারা হারিয়ে ফেলেছেন আল্লাহ তারা সমস্ত ব্যক্তিদের সম্পর্কে তুলনা দিয়ে বলেন উলায় এক নাম বালহুম আদল যাদের চোখ আছে দেখে কিন্তু সে দেখা থেকে শিক্ষা নেয় না কান আছে শুনছে কিন্তু সেখান থেকে নিজের মাঝে পরিবর্তন আনার চেষ্টা করে না যাদের মধ্যে অন্তর আছে সে অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না শুনেই চলে যায় আল্লাহ বলেন উলয় ইকাকাল্লা তারা চতুষ্পদ জন্তুর মতো বালহুম আদল বরং চতুষ্পদ জন্তুর চাইতেও তারা বিভ্রান্ত পভ্রষ্ট সময় তো শুধুই আসুন কোরআন এবং সুনার আলোকে এ সমস্ত ভয়াবহ এবং নিষিদ্ধ কর্মকাণ্ড কর্মকাণ্ডসমূহ থেকে আমরা ফিরে আসি ঘুষ আজ আমাদের সমাজের অনেক মানুষের জীবনের অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে সমাজ দর্শক এই ঘুষের কারবার আজ সমাজের অন্যতম একটা মরণ ব্যাধিতে রূপ নিয়েছে এটা থেকে আমরা ফিরে আসতে হবে না হলে আমাদের জীবনে শান্তি আসবে আমাদের বাসাবাড়ি সমূহে রহমতের ফেরিস্তান আসার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল গালমন্দ করা এবং আমরা একে অন্যের প্রতি গজব ইত্যাদি দিয়ে থাকা যদি কেউ কারোর প্রতি গালমন্দ করে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাল রহমত আসবে না কারণ রসোল্লাহ সাল্লাম বলেছেন সেবাবুল মোমেন ফুসুক ওয়তাল হ কুফর কোনো মমিনকে গালি দেওয়া এটা গুনাহের কাজ আর গুনাহের কাজ করলে আমরা আল্লাহর রহমত পাবো না গালির পাশাপাশি আমরা সাধারণত গালি দিলে সেখানে গজব ইত্যাদি দিয়ে থাকি আল্লাহর গজবের বদুয়া করে থাকি এই সব গজবের বদুয়া সম্বলিত গালি আরও ভয়াবহ আমরা অনেক সময় রোগবালাই হলে রোগকে গালি দিয়ে থাকি অনেক সময় আমরা যুগকে গালি দিয়ে রসল্লা সাল্লা সাল্লাম হাদিসে কুসিতে কুসিবর্না করেছেন জাল্লা তালের স্বাদ করেছেন লুবুদ্দাহার তোমরা যুগকে গালি দিও না আনহদাহার্লিবুল্লাহার রাত এবং দিনকে আমি পরিবর্তন করে থাকি অতএব আমি যুগের কর্তা যুগে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া অতএব যুখকে গালি দিতে রসুলল্লা সাল্লাহ সাল্লাম নিষিদ্ধ করেছেন অনেক আমরা বিভিন্ন বস্তুকে গালি দিই এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রসুল্লাহ তোমরা কাউকে গালি দিবে। না একটা গালির সঙ্গে যখন গজব বা বদোয়া প্রতি ইত্যাদি থাকে তখন সেটি আমাদের বাসাসমূহকে রহমতের ফেরেস্তা মুক্ত করে দেয় রহমতের আসার জন্য সেটি প্রতিবন্ধক হয়ে যায় স্পষ্টভাবে রসুলল্লাহ সাল্লি ও সাল্লাম আমাদেরকে এক হাদিসের ভিতরে রসাদ করেছেন সেই আসছে যে কেউ যদি কোনো বান্ধার প্রতি কোনো বদদোয়া করে গজব দিয়ে থাকে আল্লাহর গজবের বদোয়া করে বা এরকমভাবে আল্লাহর অভিশাপ কামনা করে থাকে তাহলে সেটি আসমানে গিয়ে ঘুরতে থাকে এরপরে জমিনে এসে সেটি খুঁজতে থাকে যার উপরে বদোয়া করা হয়েছে তার উপরে পতিত হওয়ার উপযুক্ত কিনা যদি হয় সেখানে পতিত হয় আর নাহলে যে নিয়ে দিয়েছেন তার উপরেই পতিত হয় তাহলে আল্লাহর গজব যখন পতিত হয় তখন তো আল্লাহর রহমত আমরা লাভ করতে পারি না অতএব অনেক বাসা বাড়িতে আসে আমরা ছেলে সন্তান জিনিসপত্র স্ত্রী স্বামী একে অন্যকে আমরা গালবন্দ করে থাকি গজব দিয়ে থাকি এগুলো দিলে আল্লাহ রহমত আসবে না আসুন এগুলোকে পরিহার করার চেষ্টা করি সময় দর্শক আল্লাহ তাল রহমত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় যেগুলো তার ভিতরে আরেকটা হলো মদ মদের সঙ্গে যদি আমরা জড়িত থাকি তাহলে আল্লাহ তাল রহমত আমরা অর্জন করব না আর এই মদকে হাদিসের ভিতরে মূল সমস্ত অশ্লীল মন্দ কাজের মূল বলা হয়েছে এবং স্পষ্টভাবে অন্য হাদিসে আর্সের রসুল্লাহ সুল্লাহ বলেছেন আলা মদ দ্বারা নেশাযুক্ত হয়ে থাকে যারা তাদের প্রতি আল্লাহ রহমত নাজকা হয় না অতএব বাসা মদ বা নেশাজাতীয় জিনিস আমরা যদি রাখি এবং এগুলো ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আল্লাহ রহমত আমাদের বাসাবাড়িতে আসবে না রসুল উল্লাহ সাল্লি সাল্লাম অন্য হাদিসে বলেছেন লায়ত খুল জান্নাত মদমেনুল খামার যে ব্যক্তি নিয়মিত মদ খায় মদ পান করে সে ব্যক্তি কোনো অবস্থাতেই প্রবেশ করবে না সময়ত দর্শক এ বিষয়ে আরও অনেক অনেক হাদিস আসছে যেগুলোর মাধ্যমে রসুল উল্লাহ আমাদেরকে সাবধান করেছেন একাদেশে আসছে লহান খামার ও সাকিহা আল্লাহ তালা যে মদ পান করে এবং কেউ কাউকে পান করালে তারপর আল্লাহ তালার গজব নাজিল হয় এবং রসুল্লাহ কম সাল্লাম আর বলেন ওবায় আহা যে ব্যক্তি মদ বিক্রি করে এবং ও আহা যে ব্যক্তি মদ ক্রয় করে ও হামলাহা এবং যে ব্যক্তি মদ বহন করে এবং ওল মাহমুদ আহি এবং যার জন্য বহন করা হয় ও আকে এবং মদের ব্যবসা করে লব্ধ অর্থ থেকে যে ব্যক্তি ভোগ করে খায় এদের সকলের প্রতি আল্লাহ তালার গজব নাজিল হয় তাহলে একদিকে হাদিসি বলছে তাদের আসেন না অন্যদিকে হাতে বলা হচ্ছে তাদের হতে আল্লাহর গজব নাজিল হয় অতএব রহমত এবং রহমতের ফেরস্তা কোনো অবস্থাতে তাদের মাঝে আসবেন না আসুন মদের সংশ্লিষ্টতাকে আমরা সকলেই নিজেদেরকে হেফাজত করি সম্মিত দর্শক আল্লাহ তালার রহমতের ফেরস্তাগণ আমাদের মাঝে না আসার অন্যতম আরেকটি কারণ হল কোথাও যদি সমকামিতা চলে সেখানে আল্লাহ তালার গজব নাজিল হয় সম্পূর্ণভাবে রসুল্লাহ সদাল্লা সাল্লাম এই বিষয়টিকে অত্যন্ত কঠোরভাবে আমাদেরকে সাবধান করেছেন আমরা সকলেই জানি লুজ আলহ্লামের জাতিকে আল্লাহ তালা পৃথিবীর ইতিহাসের সর্বনিকৃষ্ট এবং সবচেয়ে ভয়াবহ সাজা দাঁড়ায় আল্লাহ তালা শাস্তি দিয়েছেন তার অন্যতম কারণ ছিল সমকামিতা অতএব সমকামিতা চলমান থাকলে সেখানে আল্লাহ আনত আসে আল্লাহর গজব আসে সেখানে আল্লাহ তারা রহমতের ফেরিস্তে আসেন না সমাজ দর্শক রহমতের ফেরস্তান আসার আরেকটি কারণ হলো নিজের মাকে গালি দেওয়া এবং আল্লাহ ছাড়া অন্য কারণ নামে জবাই করা এই প্রসঙ্গে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম টি হাদিস আমরা পেশ করতে পারি তিনি আসাদ করেছেন মানে উন্মান সাব্বা আবাহু যে ব্যক্তি তার বাবাকে গালি দেয় মালা অরুণ উমান সাব্বা উম্মাহু যে ব্যক্তি তার মাকে গালি দেয় তার প্রতি আল্লাহ তালার গজব নাজিল হয় মালা অরুণ উন্মান জব্বাহালিগর ইল্লাহ যে ব্যক্তি আল্লাহ অন্য কারোর জন্য জবাই করে সে ব্যক্তির প্রতি আল্লাহ তালার গজব নাজিল হয় সময় দর্শক আসুন এই কাজগুলো থেকে বেঁচে থেকে আল্লা রহমত পাওয়ার উপযুক্ত করে নিজেকে সময় হয়েছে একটি ছোট্ট বিরতিতে যাওয়ার ইংশা আল্লাহ বিরতির পর আমরা আবারও ফিরবো একই আলোচনা সে পর্যন্ত আল্লাহ তাল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের সঙ্গেই থাকুন সকলে আকাশের রং ঠেনুন আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করত দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায়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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দর্শক বিরতির পর আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমরা কথা বলছিলাম যে সমস্ত বাড়িতে আল্লাহ রহমতের ফেরস্তা প্রবেশ করেন না সে বিষয়। বিরতির আগে আমরা কয়েকটি বাড়ি কয়েকটি বিশেষ শ্রেণীর বাড়ির কথা উল্লেখ করেছি যেগুলোতে আল্লাহ তাল রহমতের ফেরস্তা প্রবেশ করেন না রহমতের ফেরস্তা আসেন না আজ আমরা বিরতির পরে এ পর্যায়ে আমরা আরও কয়েকটি বিষয় উল্লেখ করবো যেগুলো আল্লাহ তাল রহমতের ফেরত আমাদের বাসা বাড়িতে আসতে বাধা হয়ে দাঁড়া তমত থেকে একটি অন্যতম কাজ হলো কোনো অপরাধী ব্যক্তিকে আশ্রয় দেওয়া কোনো অপরাধী ব্যক্তির অপরাধকে ঢাকা ঢেকে তাকে আশ্রয় দেওয়া এ প্রসঙ্গে রাসুল উল্লাহ সাল্লা সাল হাদিস আমরা উল্লেখ করতে পারি তিনি এরশাদ করেছেন মানাসান ফা আলা নফসি যদি কেউ কোনো অন্যায় কাজ করে তাহলে সে তার অন্যায়ের জন্য সাজাভোগ করবে সে সেটার দায় বহন করবে অন্য কেউ নয়। তিনি আরও বলেছেন যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করবে অথবা কোনো অন্যায় কাজ করেছে কোনো অঘটন ঘটিয়েছে এরকম ব্যক্তিকে যদি কেউ আশ্রয় দেয় প্রকারান্তরে অন্যায়কে প্রশ্রয় দেয় ফালে হেলা আনাতল্লাহি উলমালাহাতি অন্যাসিয়া যে মাইন তাহলে তার উপরে আল্লাহর আল্লাহর ফেরেস্তা এবং সকল মানুষের লানত এবং গজব নাজিল হয় নাহজবিল্লা সম্মানিত দর্শক এহাদিস থেকে আমরা বুঝতে পেলাম যে আমরা কোনো অন্যায়কারীকে যদি প্রশ্রয় দেই আশ্রয় দেই তাহলে কিন্তু আল্লাহর গজব আমাদের প্রতি নাজিল হবে সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ফেরেস্তাদের গজব নাজিল হবে। ফেরেস্তাগণের গজব নাজিল হলে ফেরস্তাগণ কিভাবে আমার বাসায় আসবেন যে বাসায় আমি কোনো অন্যায় এ লিপ্ত ব্যক্তিকে আমি আশ্রয় দিই আমরা আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের জীবনের আমরা অনেক অন্যায়কারীকে আশ্রয় দিয়ে থাকি তার প্রতি দয়া দেখাতে গিয়ে অথবা তার প্রতি আমি একটু আন্তরিকতা জাহির করতে গিয়ে আমার ভালোবাসার পাত্র হওয়ার কারণে হয়তোবা আমরা অনেক তাদেরকে রক্ষা করে থাকি কোন সাজা থেকে এবং তাদেরকে সমাজের মানুষের কাছে হাওয়া থেকে আমি ঢাকার চেষ্টা করি তার অন্যায়কে যারা কাজ করে থাকেন তারা ভালো করে শুনে রাখুন রসুল্লাহ সাল্ল্লা আলিয়া সাল্লামের এই বাণী যেখানে তিনি বলেছেন যে ব্যক্তি কোনো অন্যায়কারীকে আশ্রয় দিবে কোনো অপরাধীকে যে ব্যক্তি প্রশ্রয় দিবে সে ব্যক্তির প্রতি আল্লাহর ফেরিস্তারা লানত বর্ষণ করেন ফেরস্তারা যদি লানত বর্ষণ করেন তাহলে রহমত নিয়ে কী করে আসবেন অতএবা আসুন আমাদের বাসা বাড়িতে আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় না দিই আজ সমাজে যত অন্যায় হয় এর অন্যতম একটি কারণ হল আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আল্লাহ আল্লাহতালার একটি বিধান পালন করছি না সেটি হলো অসৎ কাজের বাধা প্রদান আমরা প্রত্যেকে আজ অত্যন্ত আত্মকেন্দ্রিক আমরা প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত আমরা চাই না সমাজের সাধারণ মানুষ বা অন্য কেউ কোনো অন্যায় লিপ্ত হলে সেখানে আমি বাধা দিয়ে কোনো ঝামেলায় জড়াতে আর সমাজের অবস্থাও এমন হয়ে গেছে যে অন্যায় কাজে কেউ বাধা প্রদান করলে তাকে সাধুবাদ জানানোর মানসিকতা আমাদের মাঝে তৈরি হয়নি সমাজের দর্শক আসুন আমরা বাহিরে যা করি না করি আমার অধীনে আমি অন্যায় কাজের বাধা অন্যায় কাজ থেকে কাউকে বাধা প্রদান করতে পারি আর না পারি অন্তত কোনো অন্যায়কে যেন প্রশ্রয় না দেয় কোনো অন্যায়কারীকে যেন আমি আমার আশ্রয় না দিই আমার সন্তানও যদি অন্যায় করে আমি সেটাকে ঢাকার চেষ্টা করব না আশ্রয় দেব না তাকে উপযুক্ত সাজার মুখোমুখি করব। অন্তত মিথ্যা ইত্যাদির মাধ্যমে আমি তার নির্দোষিতা প্রমাণের চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সকলকে সে তৌফিক দান করুন সময়তো দর্শক আল্লাহ তাল রহমত তথা আল্লাহ ফাকরবাদের রহমতের ফেরাগণ আমাদের যে সমস্ত ঘরবাড়িতে আসে না তার ভিতরে আরেকটা হলো এমন ঘরবাড়ি যেখানে এমন কিছু আছে যেটি দুর্গন্ধযুগ রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে সাজ করেছেন তাতে আদাল মালা একা তোমরা যে সমস্ত বিষয়ে কষ্ট পাও সেরকম জিনিস দ্বারা ফেরেস্তারাও কষ্ট পান তার মানে আমাদের মতো আল্লাহ তালা ফেরেস্তাদেরকে এই দিক থেকে আমাদের সঙ্গে মিল করে আল্লাহ সৃষ্টি করেছেন যে তারা তাদের উপলব্ধি তাদের অনুভূতিগুলো আমাদের মতো অনেকখানি অর্থাৎ আমরা যদি দুর্গন্ধযুক্ত বিষয়ে বস্তু থেকে কষ্ট পাই তো ফেরস থাগনও তা থেকে কষ্ট পান বিশেষ করে এই প্রসঙ্গে একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি রসল্লাহ সাল্লাহ আল্লাহলামের সাথ করেছেন যে তোমরা কেউ মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যাবে না কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাবে না কেন কারণ মসজিদে ফেরেস উপস্থিত থাকেন আর কাঁচা পেঁয়াজের গন্ধে ফেরস তারা কষ্ট পান তারা বোঝা গেল আমাদের বাসা বাড়িতেও তার মানে কি আমরা কাঁচা পেঁয়াজ কাটবো না কাঁচা পেঁয়াজ অবশ্যই কাটব সেটা কেটে রান্না করবো অথবা কোনো বক্সে রেখে দিব, এতে কোনো সমস্যা নেই কিন্তু পেঁয়াজের গন্ধ শুধু পেঁয়াজ বলে কোনো কথা নয় যে কোনো বিষয় যে কোনো বস্তু এর গন্ধ যদি ছড়িয়ে পড়ে এবং এটা যদি কন্টিনিউ হয়ে থাকে তাহলে সেটি ফের আগমনকে বাধাগ্রস্ত করে আসুন আমরা কোনো খাদ্য জাতীয় বস্তুও যদি যেটা কষ্টদায়ক বিশেষ করে পেঁয়াজের গন্ধ সম্পর্কে হাদিসে আসছে এই বিষয়ে আমরা যদি রাখতেও হয় সেকে ঢেকে রাখি রান্না করে ফেলি অথবা কোন বক্সে রেখে দিই তাহলে ক্ষেত্রে তার গন্ধ ছড়াবে না ফেরিস্তাদের কষ্টের কারণ হবে এটি একটি বিষয় আর দ্বিতীয়ত হল হারাম বা নিষিদ্ধ অথবা অখাদ্য যে সমস্ত বস্তু সেগুলোর গন্ধ যদি থাকে সেটিও ফেরেস্তাদের কষ্টের কারণ অতএব এরকম বিষয় থাকলে সেগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি আরেকটি বিষয় হল যেখানে একেবারে অহরহ গুনাহ চলতে থাকে যেখানে কবিরা গুণা হতে থাকে একেবারে বেপরোয়াভাবে ধারাবাহিকতার সাথে সেখানে আল্লাহ তাল রহমতের ফেরস্তে আসে না কারণ আল্লাহ তালা হ্যারামের মধ্যে তার রহমতের ফেরস্তে আসা অবকাশ রাখেন সমাজ দর্শক সালাদ তর্ক হয় সেখানে আল্লাহ তাল রহমত আসে না কারণ সালাদ তরক্করি ব্যক্তি কোনো কোনো বর্ণনা অনুযায়ী কুফুরিতে লিপ্ত অতএব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাদ তরক্কারী ব্যক্তিকে কুফুরিতে লিপ্ত যেহেতু বলেছেন অতএব সেখানে আল্লাহ তাল রহমত আশা করা যেতে পারে না এর পাশাপাশি একটি বিষয় উল্লেখ না করলেই নয় সেটি হলো এমন ঘরে আল্লাহ তাল রহমত আসে না যেই ঘরে এমন কোন লোক বসবাস করে যারা বা যেই ঘরের বাসিন্দারা আল্লাহ সবানাহত আলা সৃষ্টিকে পরিবর্তন করে থাকে আল্লাহর সৃষ্টি যারা পরিবর্তন করে তাদের প্রতি আল্লাহ লানত বর্ষণ হওয়ার অনেক হাদিস এসেছে তার ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো পশুকে দাগ দেয় বিনা কারণে পশুকে দাগ দিয়ে কষ্ট দেয় এরকম যদি কেউ করে অথবা ঠনকা হাতে অথবা বাহ্যিক কোনো অযৌক্তিক কোনো অজুহাতে অর্থাৎ কোন মনগড়া অজুহাতে কেউ যদি কোন পশুকে দাগ দেয় তার প্রতি আল্লাহ তালার গজব এবং লত নাজিল হয় রসুল্লাহ সাল্লাস্লাম একবার যাচ্ছিলেন কোথাও একটি পশুর মুখে এরকমভাবে কোনো পোড়া জিনিস দিয়ে কেউ দাগ দিয়েছে এরকম দেখে তিনি বললেন যে ব্যক্তি এর মুখে দাগ দিয়েছে তার প্রতি আল্লাহর গজব নাজিল হোক অতএব এখান থেকে আমরা বুঝলাম যে আমরা কোনোভাবেই এই কাজটা করতে পারি না এই কাজটি করলে আল্লাহ রহমতের ফেরস্ত আসবে না হৈমসিম হাদিসই হাদিসটি বর্ণিত হয়েছে লাইন আল্লাহ আল্লাহ ওয়াসামাহু যে ব্যক্তি পশুটাকে ডাক দিল তার প্রতি আল্লাহ লোক সময়তা দর্শক সোহে বুখারীর আরেক হাদিসে আসছে লাহান আল্লাহ উল্লা সালাতউল যে সমস্ত নারীরা তাদের চুল আলগা চুল লাগিয়ে তাদের চুলকে বড় জাহির করে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে তাদের প্রতি আল্লাহ তাল্লা লাহান উদ্দ্বর্ষণ হয় অন্য হাদিসে আসে রসুলাল্লাহ সাল্লাহ সাল্লামের সাথ করেছেন লহান আল্লাহ উল্হম মুস্তাউশমতা কোন কোনো বর্ণনা একই হাদিসে আসছে লাল আল্লাহ উল্লাশমাত মুস্তাউস্যতা যেটি সোহিবুখারীর পোশাক অধ্যায় এসেছে আল্লাহ সুহাতা লানত বর্ষণ করেন গজব নাজিল করেন ও সমস্ত মেয়েদের উপরে যারা নিজেদের শরীরের কোনো জায়গায় উলকি অঙ্কন করেন আজ আমরা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বিশেষ করে পহেলা বৈশাখ ইত্যাদি নামে বিভিন্ন অনুষ্ঠান আমরা মনোগ আবিষ্কার করে সেখানে আমরা এই উলকি অঙ্কনের ব্যবস্থা রেখেছি এটিও আল্লাহর রহমত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় সমাজ দর্শক এ সমস্ত হারামকাজ থেকে যদি আমরা বেঁচে না থাকি বিশেষ করে যে সমস্ত হারামকাজগুল্লা আল্লাহ লাহন বর্ষণ হয় বলে বলা আছে এগুলো যদি চলমান রাখি তাহলে সেখানে আল্লাহ তালা রহমতের ফেরস্তা আসবেন না আল্লাহ রহমতের ফেরস্তা সেই বাসায় প্রবেশ করবেন না এটি আল্লাহর গজবের কারণ হবে আল্লাহ তালা অভিশাপের কারণ হবে আসুন এ সমস্ত কর্মকাণ্ডকে পরিহার করি আল্লাহ তাল রহমতকে ওয়েলকাম করি সম্মাত দর্শক আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া এবং আল্লাহর গজব অবতারিত হওয়ার এবং আল্লাহর ফেরিস্তাগণ আমাদের বাসা বাড়িতে আসতে না পারার আরেকটি বড় কারণ হল যেটি মেইন এবং প্রধান কারণ সেটি আমরা সর্বশেষে উল্লেখ করছি সেটি হলো শির করা আল্লাহর সঙ্গে যদি আপনি কোনোভাবে সিরকি লিপ্ত থাকেন তাহলে ক্ষেত্রে আপনার বাসায় ওখানে আল্লাহ সুহান তাল্লা রহমত নাজিল হবে না আল্লাহ তাল রহমত বর্ষণ করবেন না সিরকির বিভিন্ন দিক আছে বিভিন্নভাবে আমরা শির করতে পারি বড়শীর ছোট শির এ বিষয়ে স্বতন্ত্র আলোচনা দরকার আমরা নিশ্চয়ই শির সম্পর্কে কোনো আলোচনা শুনে থাকবো অথবা শুনবো অংশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে শির থেকে বেঁচে থাকার তোফিক দান করুন সময়তে দর্শক অনেকগুলো পয়েন্ট আমরা বিগত কয়েকটি পর্বে আলোচনা করলাম আজ আমরা এই আলোচনার সমাপ্তি এখানেই টানছি ইংশা আল্লাহ আল্লাহ সুবাহানা আমাদের সকলকে তার রহমত দিয়ে ধন্য করবেন রহমতের ফেরিস্তা প্রেরণ করবেন আমাদের বাসা যদি আমরা আল্লাহ তালার নিষিদ্ধ বিশেষ করি রহমতের ফেরিস্তাগণ আসতে বাধা হয় এরকম কাজগুলো পরিহার করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন যে কথাগুলো বললাম শুনলাম তারপরে আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ তালা আমলে তৌফিক দান করুন এই দোয়া ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো এখানে বিদায় আর্জ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সুবাহকালা আসাদু আল্লাহ ইনতা আসসালামু আলাইকুম রহমতুল্লা আলম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 फिल्टार कर पानी विशुद्ध पवित्र कुरने अनेक बार अर्थात तुम्हारा नामज दओ जी सम्पद के विशुद्ध कर बर्तमान এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম পিস সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো শর্ট কোড থ্রি সুইফট বিআইসি কোড আই বিও বি টাকা ট্রান্সফারের জন্য কল করুন टा पाठ मेल कर रेट पीस टी डट ईपन दायित्व पालन पुरस्कार निश्चित कर